রমাদান উপলক্ষে সিরিজ চেনা এই সিরিজে আলোচনা করা হবে তিনি পবিত্র নেই তার কোনো খুঁত তিনি মহামুহিম বিহীন। আসমান জমিনের সমস্ত কিছু তারই পবিত্রতা ঘোষণা করছে তিনি মহান মালিক যিনি আলকুদ্দুস আল্লাহ ইহ্লাহু আল কুদ্দুস আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি এমন অধিপতি যিনি আলকুদ্দুস মহাপবিত্র রসুল্লাহ সাল আলাইস্লাম বিতর সালাতে সালাম ফিরিয়ে বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস আমি সেই মালিকের পবিত্রতা ঘোষণা করছি যিনি কুদ্দুস মহাপবিত্র আল্লাহআলা তিনি নিজেই নিজেকে নামকরণ করেন তাকে নাম প্রদানের মতো কেউ নেই বল্লাহিলা উল হুসনা ফাদু বিহা যাবতীয় সুন্দর নাম তারই জন্য সেসব নামেই তোমরা তাকে ডাকো আল্লাহ তাল্লাহার সুমহান সেই সকল নামের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে তিনি আল আলকুদ্দুস যিনি মহাপবিত্র নিখুঁত পরিপূর্ণ এই নামটি কোরআনে দুইবার এসেছে আল্লা তালা তার গুণ ও বৈশিষ্ট্যে নিখুঁত সত্তাগতভাবে ও কাজে কর্মে সকল দিকে তিনি নিখুঁত সৃষ্টি জগতের যাবতীয় ক্ষুত ও ত্রুটি হতে তিনি মুক্ত আল্লাহ তাল্লার পবিত্রতা ও নিখুঁত হওয়ার ধরন মানুষের বোধশক্তির বাইরে উদ্দোজ শব্দটির শব্দমূল গঠিত হয়েছে কফ দেল সিন এই তিনটি শব্দের মাধ্যমে যা তিনটি অর্থ নির্দেশ করে প্রথমত বিশুদ্ধ ও পরিচ্ছন্ন হওয়া দ্বিতীয়ত যে কোনো ধরনের ক্ষুত ও ত্রুটি মুক্ত হওয়া তৃতীয়ত পবিত্র ও বরকতময় হওয়া এই শব্দমূলটি করে আনে পাঁচটি বিভিন্ন রূপে মোট দশ বার এসেছে যেমন কোথাও এসেছে রুহুল কুদ্স বা ফেরস্তা জিব্রাহীল আলহি ইসালাম কোথাও এসেছে ওয়াদিল মুকদ্দাস বা পবিত্র উপত্যকা মুসা আলহি ইসালামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছিলেন ইন্নাকি ওয়াদিল মুকদ্দাসি তুয়া তুমি এখন পবিত্র তুয়া উপত্যকায় রয়েছ আবার কোথা এসেছে আর দল মোকদ্দাস বা পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিন তথা শ্যামের সেই ভূমিকে বোঝানোর জন্য আল্লাহ তাহলে আর দল মোকদ্দাস বা পবিত্র ভূমি এই শব্দ ব্যবহার করেছেন শ্যামের ভূমিকে পবিত্র ভূমি বলার কারণ হল সেখানে আল্লাহালা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এবং শ্যামের কেন্দ্রস্থল হল ফিলিস্তিন যা বর্তমানে ইসরায়েল দখল করে রেখেছে যুগে যুগে আল্লাহ তাল্লাহ মুসলিমদের জন্যেই পবিত্র ভূমি ফিলিস্তিনকে নির্দিষ্ট করেছিলেন মৌসাই আলাহি ইসাল্লামের সম্প্রদায়ের জন্যেও পবিত্র ভূমিকে নির্ধারণ করা হয়েছিল মৌসাই আলহিহ ইসাল্লাম আল্লাহ তাল্লার ওয়াদা অনুসারে তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া কৌমি উদ খুল আর দল মুকদ্দাস হে আমার সম্প্রদায় তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো সেই আরদল মুকদ্দাস বা পবিত্র ভূমি ফিলিস্তিনে রয়েছে মুসলিমদের প্রথম কেবলা আল আকসা আল কুদ্স যা বাইতুল মাকদিস নামেও পরিচিত আল্লাহ তাল্লাহার কাছে আমরা দোয়া করি তিনি যেন সেই ভূমিকে মুক্ত করার তফফিক আমাদেরকে দান করেন ভাষাগত দিকে কুদ্দুস শব্দটি কুদ্স বা পবিত্রতার আধিক্য বা চূড়ান্ত পর্যায়ে নির্দেশ করে অর্থাৎ আল্লাহাল পবিত্রতার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেন তিনি মহাপবিত্র পরিচ্ছন্ন ও বিশুদ্ধ তিনি নিখুদ আল কুদ্দুস যে কোনো ধরনের খুঁত ও ত্রুটি থেকে আল্লাহ তালা পবিত্র তার পবিত্রতার ধরণ উপলব্ধি করা মানুষের সীমিত বোধশক্তির বাইরে আল্লাহ তাহ মহাপ্র তিনি কোনো শরীর গ্রহণ করা থেকে পবিত্র স্ত্রী সন্তান গ্রহণের কোনো প্রয়োজনীয়তা তার নেই সৃষ্টির অনুরূপ বৈশিষ্ট্য ধারণ করা থেকে তিনি পবিত্র তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না কারোর প্রতি অন্যায় অবিচার বা জুলুম করা থেকে তিনি পবিত্র মিথ্যাচার থেকে তিনি পবিত্র তিনি কখনও ভুল করেন না কোনো কিছু ভুলেও যান না দারিদ্র বা অভাব থেকেও তিনি মুক্ত কাজেই সমস্ত পবিত্রতা সেই আল্লাহ আল্লাহতালার জন্যেই যিনি মহাপবিত্র যিনি আলকুদ্দুস সুবহায়ান অল কুদ্দুস সেই মহান মালিকের পবিত্রতা আমরা ঘোষণা করছি যিনি আলকুদ্দুস মহাপবিত্র এই সৃষ্টি জগতের সব কিছুই প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাহর পবিত্রতা ও বরত্বের মহিমা ঘোষণা করে চলেছে মানুষ ও জিনের মাঝে গতিপয় দুর্ভাগা কাফের বাদে সকলেই আল্লা তাল্লাহর বরত্ব ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এমনকি মেঘের গর্জন ও বিদ্যুতের চমকের মাঝেও রয়েছে আল্লাহ আল্লাহর পবিত্রতার ঘোষণা ওমর বিন আবদুল আজিজ রহমেউল্লাহ একবার সফর করছিলেন মরুভূমিতে তার সাথে ছিলেন তৎকালীন খলিফা ওয়ালিদ বিন আবদুল মালিক পথিমধ্যে হঠাৎ ব্যাপক বিদ্যুৎ চমক শুরু হল ঘন ঘন বিদ্যুতের চমকে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম বজ্রের গর্জনে কানে তালা লেগে যাওয়ার উপক্রম ওয়ালিদ বিন আবদুল মালিক এই দৃশ্য দেখে ব্যাপকভাবে ঘাবড়ে গেলেন মৃত্যু ভয় তাকে ঘিরে ধরল সেই অবস্থায় ওমর বিন আবদুল আজিজ রহমেউল্লাহ তাকে শান্তনা দিয়ে বলছিলেন এটা তো কোনো আজাব নয় এটা হচ্ছে রহমত এবং আল্লাহ আল্লাহর বরত্বের ঘোষণা মেঘের গর্জন ও বিদ্যুতের চমকের মাঝেও রয়েছে আল্লাহ তাল্লার প্রশংসা ওয়া ইউসফ বিহুর রাধু বিহামি ওয়াল মালিক তার প্রশংসা পাঠ করে বজ্র এবং ফেরেস্তারাও সব হয়ে আল্লাহ তাল্লাহ যখন ফেরস্তাদেরকে জানিয়েছিলেন তিনি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছেন অর্থাৎ মানুষদেরকে পাঠাতে যাচ্ছেন তখন ফেরেস্তারা বলেছিলেন আমরাই তো আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি অনাহানু নুসাফ বিহু বেহ্যাম দিকা অনকাদ দিসা আমরাই তো প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং পবিত্র সত্ত্বাকে স্মরণ করছি ফেরেস্তারা পূর্বের জিন জাতীয় দৃষ্টান্ত দেখে ধারণা করেছিলেন মানুষ পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত ঘটাবে কিন্তু আল্লাতালা তিনি হলেন আয়ালিমুল গাইব যিনি অদৃশ্যের খবর জানেন যিনি সর্বজ্ঞানী ফেরেস্তারা যে সকল মন্দ বিষয়ের আশঙ্কা করেছিলেন সেগুলো ছাড়াও মানুষের অনেক ভালো ও প্রশংসনীয় দিক রয়েছে যেগুলো সম্পর্কে তারা জানতেন না কারণ আল্লাহ তালা এই আদম সন্তানদের মধ্য থেকেই নবী নবীর মনোনীত করবেন তাদের মধ্য থেকেই যুগে যুগে সিদ্দিক শহীদ সলিহীন তথা নেকর আবেদ জাহেদ ওলি আউলিয়া নৈকট্যপ্রাপ্ত বান্দা আলিম মুত্তাকি এবং আল্লাহ প্রেমিক বান্দা সৃষ্টি হতে থাকবে কাজেই সেই অবস্থায় আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে জবাব দিয়ে বলেছিলেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না সুতরাং এখানেও আল্লাহ আল্লাহর মহিমা ও পবিত্রতা তিনি আলকুদ্দুস যিনি মহাপবিত্র মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহর ইবাদত করা কাজেই আমাদের উচিত সেই আলকুদ্দুস মহাপবিত্র আল্লাহ তাল্লার প্রশংসা ও পরত্ব ঘোষণা করা এই সৃষ্টি জগতে আসমানোর জমিনে যা কিছু রয়েছে সব কিছুই সেই মহান মালিক আলকুদ্দুস যিনি মহাপবিত্র তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে যাচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যা কিছু রয়েছে নভমণ্ডলে ও যা কিছু রয়েছে ভূমণ্ডলে তার সব কিছু সেই মহান মালিক আল কুদ্দুস অর্থাৎ যিনি মহাপবিত্র সেই আল্লাহ তাল্লার পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে যিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ আল্লাহর পরিচয় তিনি আল কুদ্দুস তিনি নিখুঁত মহাপবিত্র একমাত্র আল্লাহ তাল্লাহ ছাড়া আর কেউই নিখুত বা ত্রুটিমুক্ত নয় আল আদবা নামে রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের একটি উঠনি ছিল সেই উঠনি ছিল অত্যন্ত দ্রুতগতির সেটাকে কখনো পরাজিত করা যেত না মুসলিমরা রসুল্লাহ সাল্লাহ আলহামের সেই উঠনি নিয়ে গর্ব করতেন একবার একজন বেদুইন আসলেন একটি অল্পবয়স্ক উঠ নিয়ে এরপর সেই দুইটি উটের মাঝে প্রতিযোগিতা হলো এবং সেই বেদুইনের উঠ প্রতিযোগিতায় জয়ী হল এই দৃশ্য দেখে মুসলিমরা বিমর্শ হলেন তখন রসুল্লাহ বললেন ইল্লা অর্থাৎ দুনিয়াতে যখন আল্লাহ তাল্লাহ কোনো কিছুর মর্যাদা বৃদ্ধি করেন যখন কোনো কিছুকে উপরে উঠিয়ে দেন এরপর তিনি আবার সেটাকে নামিয়ে আনেন এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এবং নীতি এক চিরন্তন নীতি মানুষ শিশু অবস্থায় খুবই দুর্বল থাকে এরপর যখন সে যৌবনে পৌঁছায় তখন জ্ঞান বুদ্ধি শক্তি ও সৌন্দর্যে যেন সে পূর্ণাঙ্গতায় পৌঁছে যায় কিন্তু এরপর আবার ধীরে ধীরে রোগ ব্যাধি দুর্বলতা তাকে ঘিরে ধরতে থাকে একসময় সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় দুর্বল হয়ে যায় এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধা অতিক্রম করার মাঝেও রয়েছে মহা নির্দেশিকা। একমাত্র আল্লাহ তালা তিনি মহাপবিত্র তিনিই নিখুঁত আর কেবি নিখুত নয় তিনি আলকুদ্দুস যিনি মহাপবিত্র এবারে আসুন এই সুমহান নামের বরকতর্জনের কিছু উপায় জেনে নেওয়া যাক প্রথম উপায় হচ্ছে আলকুদ্দুস মহাপবিত্র আল্লাহ আল্লাহর ব্যাপারে সঠিক আকিদা পোষণ করা অর্থাৎ তাওহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখা আল্লাহ তালা মহাপবিত্র শরিকবিহীন একমাত্র তাওয়াহিদের মাধ্যমেই তার ইবাদত করা যায় এবং অনুগত বান্দা হিসেবে তার প্রশংসা করা যায় অপরদিকে যাবতীয় কুফর এবং সিরক এগুল হলো নোংরা বিষয় এগুলো হলো অন্ধকার এবং জুলুম মহাপবিত্র আল্লাহ তাল্লাহার পরত্ব ও প্রশংসা ঘোষণার জন্যে শির্ক ও কুফর বর্জন করে তাওয়াহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা অপরিহার্য বিষয় এই মহান নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে আলকুদ্দুস মহাপবিত্র আল্লাহ তাল্লার প্রশংসা করা রসুল্লা সাল আলাইস্লাম যখন সোলাতে রুকুতে যেতেন তখন তিনি এই তাজভি পাঠ করতেন তিনি বলতেন সুবু হুন কুদ্দুস হুন রব্বুল মালয়ি ওয়র রুহ অর্থাৎ সেই আল্লাহর মহিমা ঘোষণা করছি যিনি পবিত্র মহিমাময় এবং ফেরিস্তা মণ্ডলী ও জিব্রাইলের প্রভু আুব্বুহ একেও আল্লাহ তাল্লার আরেকটি নাম এই নামটি কোরআনে আসেনি তবে হাদিসে উল্লেখিত হয়েছে আল কুদ্দুস নামটির অর্থের সাথে এই নামের অর্থেরও মিল রয়েছে আসুব্বুহ এই নামের অর্থ হচ্ছে যিনি পবিত্র মহামহিম মহিমাময় আল্লাহ তাল্লাহর পবিত্রতা ঘোষণার আরেকটি উপায় হচ্ছে নিয়মিত সকাল সন্ধ্যার আজগারগুলো পাঠ করা আবু দাউদের হাদিসে এসেছে জনৈক তাবি আইসা রাজি আল্লাহ তোলা কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন রসুল্লাহ সাল আলহসালাম রাতে ঘুম থেকে জাগার পর রাতের সলাৎ আদায়ের পূর্বে কোন দোয়া পাঠ করতেন তখন আইসা রাজি আল্লাহ তাল্লা আনহা বললেন তুমি আমার কাছে এমন একটি বিষয়ে জানতে চাইলে যে সম্পর্কে এর আগে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি এরপর তিনি বললেন তিনি যখন রাতে ঘুম থেকে জাগতেন তখন আল্লাহআাল্লা বরত্থ ঘোষণা করতেন এবং দশ বার করে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এবং সুবহায়ান আল্লাহিয়া বহামদি এভাবে পাঠ করতেন এবং এরপর তিনি বলতেন সুবহায়ন আল মালিকিল কুদ্দুস অর্থাৎ মহা পবিত্র অধিপতি আল্লাহ তাল্লাহর মহিমা ঘোষণা করছি এরপর তিনি বার। আস্তফিরুল্লাহ এবং দশ বার লাহ ইল্লাল্লাহ এভাবে পড়তেন এরপর তিনি দোয়া করতেন আল্লাহ ইন আউ দা মিন দি কুনিয়া ওয়াদি কেউ মিল কিয়ামা অর্থাৎ ইয়া আল্লাহ আমি আপনার কাছে দুনিয়া ও কিয়ামতের দিনের সংকীর্ণতা থেকে আশ্রয় চাই এরপর তিনি সোলাত আদায় করতেন আলকুদ্দুস মহাপবিত্র আল্লাহ তাল্লাহর পবিত্রতা ঘোষণার আরেকটি উপায় হচ্ছে সোলাতের মাধ্যমে নিজেকে গুনা থেকে পবিত্র করা আল্লাহালা বলেছেন নিশ্চয়ই সলাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে সলাতের মাধ্যমে নিজেদেরকে পবিত্র রাখার পাশাপাশি সম্পদের ক্ষেত্রেও নিজেকে পবিত্র রাখা জরুরি আর এর জন্য জাকাত আদায় করতে হবে দান সদাকা প্রদান করতে হবে আল্লাহাল বলেছেন হে নবী আপনি তাদের সম্পদ থেকে তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করুন যেন আপনি সেগুলোকে পবিত্র করতে পারেন এবং সেগুলোকে বরকতময় করতে পারেন আল্লাহাল তিনি আলকুদ্দুস তিনি মহা পবিত্র তিনি নিখুদ। च्छन्न और विशुद्ध बरकतमय अल्लाह तला सृष्टि जगत जुलुम करें ना सूतरा तर पवित्रता घोषणार बरकत अर्जुन जित कार कारो प्रति जुलुम ना करा अलकुदूस महापवित्र आल्ला नाम बरकत अर्जुन आकटी उपाय होंगे पाक पवित्र थका परिष्कारच्छन्न था अजू करार मध्यमेंजे पवित्र रखते परि अजू करार समय उचित ধীরে সুস্থে মনোযোগের সাথে নিজেদেরকে পবিত্র করা তাড়াহুড়ো না করা আলকুদ্দুস এই নামের অর্থ যিনি মহাপবিত্র পরিচ্ছন্ন সুতরাং আমাদের উচিত আমাদের পরিবেশকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা এবং প্রতিবেশীর কোনো কষ্টের কারণ না হওয়া বাহ্যিক পবিত্রতা অর্জনের পাশাপাশি আভ্যন্তরীণ ও আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করাও জরুরি আর এর জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণের কোন বিকল্পনেই। বিকল্প নেই রসুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না আত এটিও আল্লাহ তাল্লাহার সুমহার নাম সুমূহের মধ্যে একটি এই নামটি কোরআনে উল্লেখিত হয়নি তবে হাদিসে উল্লেখিত হয়েছে আতেব এই নামের অর্থ যিনি পবিত্র পরিচ্ছন্ন উত্তম এবং সুন্দর রসুল্লাহ সল্লা আলহু আসলাম বলেছেন अल्लाहता मुमिन दे कदेश दिए जार निर्देश दिए रसुलर के अल्लाह तालहे रसुलगण तुम्हारा पवित्र वस्तु हाथे आहार ग्रहण करो एवं सत्मल करो एरपर आयात केलावत करें जखने अल्लाहत आल्ला يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون أي hey, من دارگون آمين تماما در كي جي رزق ديئة تاته تا كي ببطر بستو اور تات حلال خد دو گرهن کرو ايرپور رسول الله صلى الله عليه وسلم شئي এলোমেলো উস্কোখুস্কো চুল নিয়ে ধুলোমলিন পায়ে সুদীর্ঘ সফরে থাকা অবস্থায় অর্থাৎ মুসাফির থাকা অবস্থায় আসমানের দিকে দুই হাত তুলে দোয়া করতে থাকে এবং বলতে থাকে ইয়া রব ইয়া রব অথচ তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক পরিচ্ছদ হারাম এবং হারাম বস্তু দিয়েই তার শরীর পরিপুষ্ট হয়েছে কাজেই তার দোয়া কিভাবে কবুল হতে পারে সুতরাং আলকুদ্দুস মহাপবিত্র আল্লাহালার পবিত্রতা ঘোষণা এবং তার ইবাদত করার জন্য হালাল খাদ্য ও হালাল উপার্জন করা জরুরি সবশেষে সেই মহাপবিত্র আলকুদ্দুসের কাছে আমরা দোয়া করে বলি হে মহান মালিক আলকুদ্দুস আপনি পবিত্র আপনি পবিত্রতাকে ভালোবাসেন কাজে আমাদেরকেও গুনাহা থেকে পবিত্র করে দিন পবিত্রতা ও বিশুদ্ধতার ঠিকানা জান্নাতে আমাদেরকে স্থান প্রদান করুন আল্লাহ আমিন। অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডবল ডট কম স্ল্যাশ wwwfacebookcom ড্রবস অথবা অর্গ চ্যানেল wwwyoutubecom ফাইভ